জানাচ্ছি পৃথটিভির এই আঙ্গিনায় আপনাদের জন্য আমরা রেখেছি এখন ওমেন এম ইসলাম ইসলামের নারীদের অবস্থান এবং আমরা আলোচনা করছিলাম যে আল্লাহর সাথে নারীদের কি ধরনের সম্পর্ক হওয়া দরকার আল্লাহর সাথে তারা কি ধরনের সম্পর্ক বৃদ্ধি করবে ইসলামের পথে কিভাবে তারা টিকে থাকবে এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম আজকে আমরা আলোচনা করব যে দিন শুধু পালন নয় দিন শুধু মেনে চলা না দিনকে প্রতিষ্ঠা করা দিনকে সমাজের সব জায়গায় পৌঁছে দেওয়া একটা ব্লির এবং দাওয়াতের কাজ করা মেয়েদের কতটুকু ভূমিকা আছে এবং আমরা কতটুকু করতে পারি মনে রাখা দরকার যে দাওয়াতের কাজ করা এটা কিন্তু মুসলিম উম্মার একটা গুরুত্বপূর্ণ কর্তব্য আল্লাহতালা কোরআনের মধ্যে আমাদেরকে বলেছেন কুমতুম খয় তোমরা হলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ও খরিজাত লিনাস আমরা শুধু শ্রেষ্ঠ জাতি না আমাদেরকে তৈরি করা হয়েছে বের করা হয়েছে লিন্নাস মানবতার কল্যাণের জন্য আমরা মানুষের কল্যাণ করব তাদের উপকার করব তাদের মানে ব্যথায় ব্যথিত হব তাদের সুখের সাথে আমরা শরীর হয়ে যাব আমাদের আশেপাশের যে সমস্ত মানুষ আছে সবার সাথে আমাদের সম্পর্ক এরকম থাকবে মানুষের জন্য কি করবো আমাদের কাজ কি নরু নাবিল মা আরু ভালো কাজের আদেশ করবে ভালো কাজ যেগুলো আছে সেগুলো আদেশ করতে হবে আমাদের মেয়েদের কিন্তু এই কাজটা সব সময় ছিল যখনই ইসলাম এসেছে সেখান থেকে আমাদের মেয়েরা নবীদের সাথে সাথে কাজ করেছেন আদমের সাথে হাওয়া ইব্রাহিম আলহামের সাথে দুইজন স্ত্রী ছাড়া এবং হাজরা ইসমাইল আলহামের স্ত্রী এরা সবাই কিন্তু দিনের কাজ করেছেন এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লামের স্ত্রীরাও দিনের দাওয়াতের কাজ করেছেন হজর আখাদি জারা যে আল্লাহ তালা আনহার জীবনে যদি আমরা দেখি আমরা এটা দেখতে পেয়েছি যে তিনি শুধু ইসলাম গ্রহণ করে ক্ষান্ত হয়ে থাকেননি শুধু অবাদাস করেননি শুধু ঘরের ভিতরে থাকেননি উনি দিনের কাজে সাহায্য করেছেন নিজের সন্তানদেরকে মুসলমানের আল্লাহকে সাহায্য করলে আল্লাহ আমাদের সাহায্য করেন যে সমস্ত বোনেরা দিনের কাজ করেন হ্যাঁ তারা কিন্তু আল্লাহ সাহায্য পান আমি বলছি যে আপনারা সবাই ঘর ছেড়ে বাইরে বেরো হবেন না ঘর দেখে আমাদের হাতে যতটুকু সময় থাকে অনেক সময় টেলিফোনে কথা দেখেছি যে মানে বলেছি যে এক বছরের মধ্যেই এই সমস্ত বোন চেঞ্জ হয়ে যায় তো আমাদের আমাদের কিন্তু এই দায়িত্বটা পালন করা দরকার আপনি অনেক বান্ধবী আছে আপনার অনেক পাড়া বেশি আছে তাদের কাছে আপনি দাওয়াতের কথা বলেন তারা শুনবে তারা আমল করবে এটা আর আমাদের নবীরা আমাদের সাহাবাহাম তাদের জীবনে আমরা দেখতে পাচ্ছি দেখেন আমি একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসে যে হিজরত করা ইসলামের জন্য হিজরত করা চারটি কাটের ব্যাপার না মেয়েরা তো মনে যে আমি স্বামী যাচ্ছ তুমি যাও আমি যাব না একটু দীর্ঘ পর হিজরত করা কিন্তু কঠিন ব্যাপার আহ আসমাদুমায় এসেন নাম বারবার আসে তিনি ছিলেন জাফর এমন আবি তো আলেবের স্ত্রী জাফর এমন আবি তো আলেব হাবাসায় উনি হিজরত করে চলে গিয়েছিলেন কারণ অত্যাচার চলছিল মানে কাফেরদের পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাম বলেন তোমরা হিজরত করে যাও উনি হিজরত করে গিয়েছিলেন বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে উনি হিজরত করে গিয়েছিলেন এটা এতে কম কথা না উনি হাবসায় হিজরত করেছেন আবার মদিনায় হিজরত করেছেন তো একদিন হজরত বলতেছেন যে তোমরা হাবসায় হিজরত করেছো মদিনায় হিজরত করেছো আমরা সবসময় আল্লাহ রসুলের সাথে ছিলাম আমরা হিজরত করিনি এটা আসমা বিন টু উমায়ুসের একটু কষ্ট লাগলো উনি বললেন যে অমার আমরা এত কষ্ট করলাম তোমরা স্ত্রী পুত্র সন্তান সন্ততি বাবা মা ভাই বোন সবার সাথে থাকলে আর রসুলের সাথে থাকতে পারতে আর আমরা যে এত হিজরত করে গেলাম আর তুমি যেভাবে ইনসাল্ট করে কথা বলছো মনে হচ্ছে ঠাট্টা পাত্র হয়ে গেছে আসমা বিন টু ওষ আল্লাহ কাছে যে বললেন যে আর রসুল আল্লাহ অমর রাজল্লাহ তালা আনহুতে এইভাবে কথা বলেছেন তা আপনি কি মনে করেন আমাদের রসুল সাল্লাহাম তখন অমরুল খতাবকে কাছে ডেকে বললেন যে দেখো তোমার এইভাবে বলা ঠিক হয়নি কারণ তিনি হাবসায় হিজরত করেছেন আবার মদিনায় হিজরত করেছেন আর তোমরা মক্কার থেকে মদিনায় হিজরত করেছেন হিজরতের এই সবের ক্ষেত্রে আসমা কিন্তু আছে তো এইভাবে যে দেখেন স্যাক্রিফাইস কতটুকু করছে দিনের ক্ষেত্রে হিজরত করতেও তারা রাজি ছিল শুধু দাওয়াতের মানে ভালো কাজের আদেশ নয় খারাপ কাজ হলে সেখানে নিষেধ করা দরকার মুন কার যত খারাপ কাজ আছে মুনকার মানে হলো যে সমস্ত জিনিস ইসলামে অপরিচিত ইসলামের মানে সেখানে বেদাৎ হতে পারে শিরিক হতে পারে কুফুর হতে পারে দলালা হতে পারে যত বিভ্রান্তি হতে পারে যত রকম খারাপ অশ্লীলতা হতে পারে ভাই ভাইয়ের মধ্যে গণ্ডগোল হতে পারে যাই হোক না কেন সেখানে আমাদের ওখানে খারাপ কিছু হলেই আমাদের তিন পদ্ধতিতে আমরা এটা বন্ধ করতে পারি একটা হলো জাল্লা রসুলসুল্লাহ আসলাম বলেছেন যে যদি তোমরা কোনো খারাপ কাজ দেখো আপনার আশেপাশে খারাপ কিছু হচ্ছে আপনার বন্ধুর সাথে মিলে কি মিলে আপনি হয়তো ওটা বন্ধ করতে পারেন যদি আপনার বন্ধ করা শক্তি প্রয়োগ করে এটা সম্ভব না হয় তাহলে আপনি মুখ ব্যবহার করেন বুঝান এই বোঝাচ্ছে যে কখনো একটু গরম কথা বলেন কখনো একটু নরম কথা বলেন কখনো হেকমত পালন করেন কখনো ডিবেট করেন এই যত ধরনের কথা ব্যবহার করা যায় সব ব্যবহার করেন তারপরেও আপনি নিষেধ করেন এটাও যদি আপনার শক্তি না থাকে কথা বললে আপনার মার খাবার ভয় থাকে অথবা কেউ ইনসাল্ট করে আপনি মনে মনে বুদ্ধি আঁটেন কিভাবে এটাকে চেঞ্জ করা যায় ঘৃণা করেন এই কাজগুলোকে এবং বুদ্ধি আঁটেন যে এই এই কাজ কীভাবে বন্ধ করা যায় তো এইভাবে ফিকির করা বলে এটাকে তো এইভাবে আমরা মানে ভালো কাজকে আপনার সমাজে প্রতিষ্ঠিত করা প্রচারিত করা এটাকে আরও বেশি প্রসারিত করা হ্যাঁ এগুলো কাজ আমরা আমাদের মেয়ের বোনেরা করতে পারেন খারাপ কাজ নিষেধ করতে পারেন হয়তো বিল্লাহ এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা আমরা করতে পারি আপনি একজন বোন আপনি যদি প্ল্যান নেন ঠিক আছে আমি মরা রাখ পর্যন্ত আমি একশো জন বোনকে কোরআন শরীফ শেখাই আমি মরবো তাহলে আপনি কি ভাবেন জানেন সবচেয়ে শ্রেষ্ঠ রমণীতে সেই সবচেয়ে ভালো মানুষকে যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় চিন্তা করে দেখেন তো যে আমরা কত সুযোগ আমরা পেতে পারি আপনি শ্রেষ্ঠ একজন রমণী হতে পারবেন যদি আপনি প্ল্যান নেন যে পঞ্চাশ জন একশো জন মেয়েকে কোরআন আপনি দুনিয়ার থেকে যাবেন না তাহলে এগুলো কিন্তু একটা সুযোগ হচ্ছে ইসলামের পথে এইভাবে আল্লাহকে সাহায্য করতে হবে আল্লাহকে সাহায্য করার বহু পদ্ধতি আছে আপনি টিচার হন আপনি একটু প্ল্যান নেন যে সমস্ত বোনেরা আছে পড়াশুনো করেন আমি বলি আপনারা টিচার হওয়ার জন্য চিন্তা ভাবনা করেন অনেকে অনেক বিভিন্ন পেষ্টা নিতে চায় আমাদের বোনেরা ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন রকম হচ্ছেন কিন্তু সব কাজ কিন্তু আপনার সাজবে না আপনার জন্য সুইটেবল হবে না আপনি যখন সমের স্বামীর ঘরে যাবেন সন্তান লালন পালন করবেন দেখবেন যে অনেক কাজ আছে যেটা আপনার সুইটেবল হচ্ছে না সে কাজ করতে গেলে সন্তান লালন পালন করা যাবে না আপনি শিক্ষক যদি হতে চান আপনি ঘরের শিক্ষকটা সবচেয়ে বড় সবচেয়ে আগে হবেন যেমন সাহাবাই কিরাম হয়েছিলেন একজন মহিলা সাহাবি এসে আল্লাহ রসুলকে বলছেন যে রসুলল্লাহ আমার ছেলে এর এর উপরে হজ ফরস কিনা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হ্যাঁ তুমি হজ খরচ না তবে হজ করাতে পারো এবং তোমার সেজন্য সব হবে চিন্তা করেন যে ছোটদেরকে এই যে নামাজের প্রতি রোজার প্রতি হজের প্রতি জাকাতের প্রতি উৎসাহিত করা যখন আপনি কোনো কিছু দান করবেন আপনার সন্তানকে দিয়ে দান করার হ্যাঁ তাহলে আপনার দান করা সব হয়ে গেল সন্তানকে শেখানো সব হয়ে গেল এবং আপনার ছেলে আপনার মেয়েকে দিয়ে দান করানোর সাথে সাথে হয়। দান করতে হয় এটা কিন্তু মায়েদের এই শিক্ষকের ভূমিকা পালন করতে পারলে আমরা দেখা যাচ্ছে দিনকে আপনি হেল্প করতে পারতেছেন সরাসরি দাওয়াতি কাজ মাঝে মাঝে বের হয়ে যান হয়তো আপনি ফ্রি আছেন দুই জন বোনকে নিয়ে একজন বোনকে টার্গেট নিয়ে তার কাছে যান যে যে ইসলাম ইসলাম ওইটাকে বলে চেষ্টা করেন আমরা ইনশাল্লাহ ইসলামে কিভাবে সাহায্য করতে পারি তো এটা নিয়ে আমরা আলোচনা করব আমরা একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি এই ব্রেকের পরে ইনশাল্লাহ আবার ফিরে আসবো ততক্ষণে আপনারা থাকবেন আশা করি যাবেন না রাজাকুবুল্লাহ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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি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 So, if Jesus Christ, peace be upon him, died for three days, who control the world? That means that even God died? The freedom to unmask. So, there are various ways which we can prove the argument yeah, to yeah. be wrong. Look, Dr. Jaakirat Shange Alapkori, Prothi Sonibar, Ratshada Shattai, Apuno Shamprachar, Shakal Shadai, Notai, Bangladeshe, Peace TV, Banglaai. Oh, Dohide Lothishtha बुनियादी नीति समूह देख मुस्लिम जीवन मूल भित्ती ভাই সম্মানিতা আমি আলোচনা করছিলাম যে দিনের ক্ষেত্রে হেফাজত করার জন্য আমাদের বোনেরা কি কি কাজ করতে পারেন আমি বলছিলাম দাওয়াতি কাজ করতে পারেন আমি বলছিলাম তালিমের কাজ করতে পারেন আরো কি কাজ করতে পারেন এক সময় এমন ছিল যখন ইসলামে খুব অভাবের সময় ছিল মেয়েরা কিন্তু তাদের স্বর্ণ অলঙ্কার দিয়ে মানে ইসলামকে হেল্প করেছে এখনকার সময় যে আমাদের বোনেরা আলহামদুলিল্লাহ আমরা তো ব্রিটেনে থাকি সেখানে কিন্তু বনেদের হাতে যথেষ্ট টাকা পয়সা আছে এই টাকা পয়সা অনেক সময় বিভিন্ন জায়গায় ব্যয় হয়ে যায় তো আমি মনে করি যে এগুলো নিয়ে যদি আপনারা একটু চিন্তা ভাবনা করেন যে একটা কিভাবে এটা কি ভালো পথে ব্যয় করা যায় আমাদের সমাজে একটা সমস্যা হলো যে আমাদের মধ্যে ইউনিটি কম আমি পাকিস্তানের এক দল বনের কথা জানি তারা যেটা করত যে প্রত্যেক মাসে তারা প্রত্যেকে কিছু না কিছু টাকা দিয়ে হাতে রাখত সেই টাকাটা দশজন মিলে ওই একজনকে একজনে টাকাটা নিত অথবা কোন দান করতে চাইলে সবাই মিলে একটা বড় ধরনের দান করত এটা কিন্তু একটা ভালো জিনিস আমরা যদি সংঘবদ্ধ কোনো কাজ করতে পারি আশেপাশে যারা আছেন তাদেরকে নিয়ে ভালো কাজ করলে তাদেরকে সাথে নিয়ে করবেন দেখবেন যে অনেক সহজ হয়ে যাচ্ছে দিনের দিনে চলার পথে কিন্তু দিন কখনোই একা একা চলা যায় না অনেকে মনে করেন যে না আমি তো নামাজ পড়ি কালাম করি এটা হয়ে যায় একা একা কিন্তু দিন চলা যায় না সমাজে আপনি বসবাস করতে গেলে দেখবেন যে আপনার অনেক বন্ধু বান্ধবী আছে এখন এই বান্ধবীদের সাথে আপনি চলাফেরা করতে যে যদি খারাপ কাজ যদি একসাথে করা যায় তো ভালো কাজ করা যাবে না কেন এই জন্য হয়তো তাদেরকে একজন বাসায় দেখেন দাওয়াত দিলেন আল্লা রসুল সাল্লা সাল্লাম যখন মদিনায় আসলেন এসে উনি খোদ্া দিয়েছিলেন সেই এক ইহুদি আবদুল্লাবুল সালাম উনি এই খোদ্াটা মুখস্ত করে রাখছিলেন পরবর্তী পর্যায়ে হাদিস আকারে আমাদের কাছে সালাম আব্দুল্লা মুসলমান হয়েছিলেন ইহুদি উনি বলেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখন মদিনায় আসলেন উনি সর্বপ্রথম যে খোদ্াটা দিয়েছিলেন সেটা হলো এই যে ও মুসলিমরা সেখানে নর এবং নারী সবাই তোমরা আফসুসাল্লাম তোমরা সালামের প্রভাব প্রসার ঘটাও তোমরা বেশি বেশি করে সালাম দাও চিন্তা করে দেখেন যখন আপনি আপনার বোনের সাথে দেখা করছেন আপনি যে দেখে আসসালাম ও আলাইকুম বলেন আপনার সন্তানকে বলেন আসসালাম আলাইকুম বলেন আপনার স্বামীকে আসসালাম ও আলাইকুম বলেন এই সালাম দিলে আপনার প্রভাব হচ্ছে আপনার সালামের বিনিময়ে আস্তে আস্তে নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন হচ্ছে এটা আল্লাহ রসুল সাল্লাম বলেছিলাম অথচ এই মতো আম এবং তুমি মানুষকে খেতে দাও হ্যাঁ মানুষকে খেতে দাও খাইতে দিলে কিন্তু অনেক জিনিস সহজ হয়ে যায় দাওয়াতিকাদের বিরাট একটা সহজ পথ হলো কিন্তু খাইতে দেওয়া আপনি যদি কাউকে টার্গেট নেন যে আমার এই বোনটা পর্দা করতেছে না আপনি আপনি তাকে বুঝাবেন আমি যদি তাকে দেখে বলেন যে এই তুই পর্দা কর এটা কিন্তু ঠিক না আপনি হয়তো তার এক সময় কোনো একটা উপলক্ষে হয়তো ঈদ আসছে আপনি তাকে একটা পর্দা একটা হেজাব গিফট হিজাব কিনলেন সুন্দর একটা হিজাব কিনে আপনার ওই বোনকে দিলেন যে বোনের সাথে আপনার ভালো বন্ধুত্ব আসছে যে এই ঈদ উপলক্ষে তোমাকে দেখবেন তো একবার হলে ওটা পড়বে যদিও সে আগে কখনো আস্তে আস্তে আল্লাহ তার মনের মধ্যে আপনি এরকম হাদিয়া দেন একেবারে মানে হাদিয়া দেওয়া হাওয়ানো হ্যাঁ এই কিন্তু এর মাধ্যমে ইসলামের দাওয়াতের কাজ করা যায় এরপরে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ও তা কোমুল্লা এবং রাতের অন্ধকারে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ছে তখন তুমি উঠে আল্লাহ তালেবাদ করো এটা এসব যদি করা যায় দিনের কিন্তু খেদমুত করা হচ্ছে আর আপনি দিনের খেদমুত যত করবেন আপনার মর্যাদা তত বেশি হচ্ছে আসিয়া আলাই হাসালাম আলাই হাসাল্লাম এরপরে হাদিজা রাদিয়া আনহা হাফেমা আয়সা সমস্ত মেয়েদের যে সমস্ত মেয়েদেরকে আল্লাহ রসুল সাল্লাহাম বেহেসদের সুসংবাদ দিয়েছেন তাদের কিন্তু সংসার জীবনের সাথে সাথে আল্লাহ তালার মানে হেল্প করার সাহায্য করার কাজও কিন্তু তারা করতেন যার ফলে তাদের কি তাদের দুনিয়ার জীবনে শান্তি ছিল এবং আখেরা জীবনেও শান্তি ছিল হয়তো অভাব অভাব তাদের দুনিয়ায় ছিল ছিল কিন্তু না আমরা অনেক সময় ভাবি যে অর্থ না থাকলে আসলে কোনো সুখ থাকে না বহু অর্থ অর্থওয়ালা মানুষ দেখেছি যে সুখ তো নাই যন্ত্রণায় দগ্ধীভূত হচ্ছে অর্থই কিন্তু শুধুমাত্র সুখের মানদণ্ড না চোখের মানদণ্ড হলো সুন্দর একজন স্বামী পাওয়া সুন্দর একজন স্ত্রী পাওয়া যাদের সাথে মিল মিশ থাকবে সন্তান সুন্দর হওয়া হ্যাঁ এটা কিন্তু কখনো কখনো আপনাকে কলম সৈনিক হওয়া লাগতে পারে আমাদের অনেক গুণ লিখতে জানেন আমি এমন কোনো শিক্ষিত মানুষ দেখি না যারা জীবনে এক লাইন দুই লাইন না হলেও কবিতা লেখেননি লেখেন আমাদের মেয়েদের লেখা কিন্তু কম আপনি যদি রসুল করিম সালামের জীবনী দেখেন ওই সময় জীবনে মহিলাদের একবার আল্লাহ রসুল্লাহ সাল্লামের কাছে আসলেন এসে বললেন যে রসুল আমাদের এই যে আপনার যে পুরুষরা যারা আপনার কাছে থাকে তারা তো সব ভালো গুলো নিয়ে গেল অথচ আমরা হলাম এমন যে তাদের ঘরের মধ্যে পড়ে থাকি তারা আমাদেরকে পাত্র হিসেবে গ্রহণ করেছে তাদের সন্তানদেরকে আমরা লালন পালন করি আমরা এই করি তা করি তারা জেহাদ করে এরপরে তারা হওয়াজ করে তারা বহু বাইরের কাজ করে আমরা তো স্বভাব যাতে আমাদের উপকার হয় এটা সুন্দর কথা বলে আল্লাহ তৃপ্ত হয়ে গেলেন তার কথা শুনে তৃপ্ত হয়ে গেলেন তার কথা শুনে এটা সুন্দর কথা বলতে জানা আয়সা সিদ্ধ আনাহা যখন কথা বলতেন সমস্ত মানুষ আমার কাছে একটা আয়াত হলেও একটা ছোট্ট বাণী হলেও সেটা মানুষের কাছে পৌঁছে দাও আপনি আপনার যতটুকু ভাষা আছে সুন্দর আপনি এটা ব্যবহার করবেন আমাদের ডক্টর জাকির নায়কের কথা শুনেছেন যে উনি উনি নিজেও বলেছেন যে আমি ভালো করে কথা বলতে পারতাম না কিন্তু দেখেন যখনই দাওয়াতের কাজে তিনি বেড়িয়ে গেছেন হ্যাঁ দাওয়াতের কাজ উনি করতেছেন আল্লাহ তালা মুখের জলতা সুন্দর করে দিয়েছেন দাওয়াতের কাজে এমন হয়ে গেছে যে সারা বিশ্বের কাছে সারা বিশ্বে শুধু মুসলিম না মুসলিম নন মুসলিম সবার কাছে জাকির নায়ক একটা সম্মানের একটা প্রতীক হয়ে আছে কিন্তু এর কারণ হল শুধু দাওয়াতি কাজ করা আল্লাহর পথে বেরিয়ে গেছেন সম্মান বেড়ে গেছে আমাদের বোনরা যারা আছেন আল্লাহর পথে সময় দেন আল্লাহর জন্য কাজ করেন আল্লাহর জন্য হেল্প করেন আপনারা অনেক লিখতে জানেন লিখুন পত্রিকায় লিখুন আপনার একটা লেখা পত্রিকায় ছাপানো হল না আর একটা লিখুন আজকে দুনিয়ায় দাওয়াত দানের পদ্ধতি আমরা জানি না ওই সে আগের মতন দাওয়াত দে কিন্তু একটা লেখায় যদি আপনি কোন একটা পত্রিকায় বের হয় দেখা গেল যে এখান থেকে হাজার হাজার মানুষ কিন্তু এখান থেকে শিখতে চায় একটা বক্তৃতা যদি কোন রেডিওর মাধ্যমে শোনানো যায় হ্যাঁ কোনো টিভির মাধ্যমে যদি দেখানো যায় তো দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখান থেকে শিখতে পারতেছে তো এগুলো আমরা আমরা করি এগুলো আমরা যত করতে পারবো আল্লাহ দিনের ব্যাপারে আমাদের সাহায্য করা হবে আগেকার নারীরা সাহবা তা বেআইন এবং অন্যান্য সবাই আমরা দেখতে পেয়েছি তারা আল্লাহকে হেল্প করেছেন দিনকে হেল্প করেছেন নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে হেল্প করেছেন কেমন ধরনের হেল্প দেখেন একশো বছরের মহিলা তার নাম ছিল রুকাইয়া বিনকে সয়ফ সয়ফি রুকাইয়া বিন তো সাইফি একশো বছরের মহিলা তো কাবা শরীফের পূর্বে একটা জায়গা ছিল যাকে দারুন না দুয়া বলা হতো পার্লামেন্টারি পার্লামেন্ট হাউস সেখানে আরবের নেতারা বসতো বসে ওখানে সিদ্ধান্ত গ্রহণ করত তো একদিন উনি রাস্তা দিয়ে যাচ্ছেন ও দেখে যে এই ঘরের ভিতরে গণ্ডগোল চলছে খুব কথা কেউ জোরে বলছে কেউ আস্তে বলছে এরকম তো উনি একটু দাঁড়াই গেলেন দাদাই উনি শুনতে পেলেন যে আবু জাহাল বলতেছে শোনো আমার কথা শোনো এই নবী মোহাম্মদকে মেরে ফেলতে হবে তাকে না মেরে ফেললে আমাদের মানে কোনো উপকার নাই উনি মুসলমান হয়েছেন কেউ জানত না আর একশো বছরের গুড়ি ঠিকমতো কানেও শুনতে পায় না ঠিক মতো চোখেও দেখতে তা তাকে নিয়ে মানুষ বদার করে না উনি এই খবর শুনতে পেলেন শুনে হাঁটতে পারতেছেন না খুব কষ্ট হচ্ছে এরপরও হামাগুড়ি দিয়ে হলেও আল্লাহ রসুলের বাড়িতে গেছেন যে বলছেন যে আর আমি শুনে আসলাম আরবের এই লিডাররা তারা বসে গেছে তুলনা তারা নিজেরাই মানে কিভাবে ইসলামের কাজ করে গেছেন সাহায্য করেছেন আল্লাহ তালা সব সাহায্য গ্রহণ করেছেন এবং তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন রবি আল্লাহ আল্লাহ তালা তাদেরকে সন্তোষ তাদের উপরে সন্তুষ্ট এবং তাদের জন্য আল্লাহ তাল্লাহ যা দিবেন সেটা পেয়েও তারা সন্তুষ্ট তারা জান্নাতে যাবেন জান্নাতের জন্য তারা লিপিবদ্ধ হয়ে গেছেন স্টার্ট হয়ে গেছেন এইভাবে আমাদের দিনের খেদমত করতে হবে আমাদের সংঘবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে একসাথে সমাজের ভালো কাজগুলোর আঞ্জাম দিতে হবে যদি আমরা করতে পারি তাহলে আমাদের আল্লাহ তাল্লাহ সাহায্য করবেন এবং আমি তো দেখাইছি যে যারা এই কাজ করেন তারা দুনিয়ার জীবনে কিন্তু শান্তি পান তবে একটা জিনিস কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই আমাদের এই কাজ করতে যে অনেকে আবার সংসার ভুলে যান আমি অনেক বোনকে শুনছি যে তারা সময় পান না নিজের সন্তানদের দিকে তাকানোর নিজের সন্তানদের সাথে কথাবার্তা বলার মানে দিন ব্যস্ত এমনকি মেয়ের বিয়ে হবে যেদিন আমার এক বোনের কথা জানি যে তিনি সেদিনও বাইরে যে। প্রোগ্রাম টোগ্রাম করে আসছেন আমি মনে করি যে এগুলো কিন্তু ঠিক না ইসলামের ইতিহাসে নারীরা আবার এরকম করেননি আমি দেখেছি অনেক সময় অনেক দুই এক জায়গায় দেখেছি যে তারা ঘরে এসে ছেলে মেয়েদের মানে একটু জ্বালাতন করছে রাগ করে দু একটা ঘাও মারতেছেন তো আমি একদিন এক বোনকে বললাম যে বাইরে যে যখন দাওয়াতি কাজ করেন তখন এত সুন্দর কথাবার্তা বলেন আপনাকে এত জ্বালাচ্ছে তাও হেসে হেসে কথা বলেন আর আপনার সন্তান একটু জ্বালাতন করতেছেন তাকে মারলেন তাহলে এই দিনের কাজ করার দরকার সাহায্য করবেন কিন্তু সংসারকে ভুলে যাবেন না অনেক সময় দেখে দেখা গেল স্বামী বাসায় আসতে আসে দেখে সব ম্যাচে এখানে বালিশ পড়ে রয়েছে ওখানে পড়ে রয়েছে এটা কিন্তু ঠিক না আমরা আল্লাহ দিনকে হেল্প করব সোজা মানে সাহায্য করব। কিন্তু এই যে মেয়েদের যে পাঁচটা অবলিগেটরি জিনিস আছে যেটা আল্লাহ রসুল বলেছেন যে এই কাজগুলো যে করবে আমি আগের এফিসেডে বলেছি যে যদি কেউ পাঁচ নামাজ পড়ে রোজা রাখে গুপ্তব্যকে হেফাজত করে হামির আনুগত্য পোষণ করে এবং সন্তানদের লালন পালন করে আল্লাহ রসুল বলেছেন যে তখন জান্নাতের যে কোনো দরজায় তুমি যেতে চাও সেই দরজা দিয়ে তুমি ঢুকতে পারবে এটা কিন্তু অব্লিগেটরি জিনিস তো আল্লাহর বেশি প্রিয় পাত্র হতে গেলে আপনি আরো বেশি হেবাদাত করলেন দেখেন জান্নাতে যাওয়া জান্নাত কিন্তু আটটা দরজা আছে এবং প্রত্যেকটা দরজার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং এই দরজা গুলোতে ঢুকে যান এরকম আরশের কাছে যেটা সেটা হলো আল মাকাম ও মাহমুদ আল মাকামু মাহমুদে সেখানে আল্লাহ রসুল সাল আলাইসালাম থাকবেন দিনের খেদমত কিন্তু আমরা বিভিন্ন ভাবে করতে পারি যত বেশি দিনের খেদমত করব আমাদের জীবন তত সুন্দর হবে আমরা তত বেশি আল্লাহ তালার আসলে সাফাত পাবো তত বেশি আল্লাহ তালার কাছে যেতে পারব। আমার বোনেরা যারা কিস্তি অনুষ্ঠান শুনছেন আসলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আজ থেকে আমরা শুধু তো দিন পালন করবো শুধু এইটাই নাই দিন পালন করার সাথে সাথে দিনকে বিজয়ী শক্তি হিসেবে দিনকে সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য দিনকে আমাদের সমস্ত জায়গায় সুন্দরভাবে দেখার জন্য দিনের খেদমতো আমরা করব ইনশাআল্লাহ আমাদের কবুল করুন মহান মহান দিয়ে তাম সৃষ্টির জন্য মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাহিবাসাল্লামকে সমস্ত বিশ্বের জন্যে বাংলায় ড জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি এক থেকে চারু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী ননাম তিনি কাউকে খন্ডে কিতাবুল ফাজ কোরআন অধ্যয় নম্বর তিরিশ হাদিস নম্বর 5৩৩ তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান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 ईश्वर उपासना करें ताकि सुराई खिलाचाई करतेम तत्व गोष्ठी पाथर